আলোচিত হবে পৃথিবীর এর আগের পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম মোহাজিদের প্রশংসায় কোর আন কি বলে সেই আলোচনা দিয়ে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 তাদের নিজেদের উপর জুলুম করেছে অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হিজরতের এই ওয়াজিব দায়িত্ব পালন না করে তারা নিজেদের উপর গুনা করেছে বা জুলুম করেছে আর এর শাস্তি জাহান্নাম এই মুসলিমদের কেউ তাকিয়া করেছিল তারা নিজেদের মুসলিম পরিচয় গোপন রেখেছিল এবং মুশ্রিক সেজে মক্কায় বসবাস করত তাদের ব্যাপারে আল্লাহ বলেন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 ইয় ফিল্লি জাল ফিতাল বিলি অল ইনসু মিবি লয়ূলুন্ লয় ইন্ু মা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 এরপর পাখিরা তাকে বহন করে মদিনায় নিয়ে যেতে লাগল কিন্তু সাম্রার মদিনায় যাওয়া হয়নি পথিমধ্যে তানে এই মেয়ে খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি যখন তার মৃত্যু সময় ঘনিয়ে এলো তিনি নিজের বাম হাতের উপর ডান হাত রেখে বললেন হে আল্লাহ এই এক হাত তোমার জন্য আরেক হাত তোমার রসুলের জন্য এরপর তিনি মারা গেলেন নবিজি তার ঘটনা জানতে পেরে বললেন ইস সে যদি মদিনায় মারা যেত তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ও মজ মিলতিহরি ও রসুলি তুমি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 রসুল্লসাল আলী হাসাল্লাম উটের পিঠে চড়ে মদিনায় প্রবেশ করলেন আর সবাই তার সাথে সাথে হাঁটছিল লোকজন যার দিকে উটটিকে টানাটানি করছিল তখন রসুল্লাহ সাল্লিসাল্লাম বললেন এটিকে ছেড়ে দাও কারণ এটি আল্লাহর নির্দেশে চলছে উটটি মদিনার রাস্তা ধরে হাঁটতে লাগল এবং থামলো একটি শুকনো খেজুরের মাঠে সেই মাঠের মালিক ছিল দুই এতিম ছেলে উটটি হাটু ঘেরে থামলে রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বললেন এটি হলো আমাদের মসজিদের জায়গা ইনশাআল্লাহ সেই জায়গাটি ছিল দুই এতিম ছেলের তাদের নাম সাহেল এবং সোহেল রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম জায়গাটি এতিম বালকদের কাছ থেকে কিনে নিতে চাইলেন কিন্তু তারা বিক্রি করতে রাজি হলো না বরং তারা সেই জায়গাটি কোনো টাকা ছাড়াই রসুল্লাহকে দিতে চাইল কিন্তু নবীজ সাল্লু আলিহাসাল্লাম টাকা দিয়েই তাদের কাছ থেকে জায়গাটি কিনে নিলেন জায়গাটি মসজিদের জন্য এবং রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের থাকার জন্য নির্বাচন করা হলো।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 রসুল্লা সাল্লু আলী আসসালামের ঘর ছিল ভারী সাদামাটা কাদামাটি পাথর আর তাল পাতার তৈরি ঘরে তেমন কোন ফার্নিচার ছিল না আল হাসান আল বস্ত্রী রহেমাহুল্লাহ একটি বর্ণনা এখানে উল্লেখ্য তিনি বলেন আমি রসুল্লাহ আলী আসালামের ঘরগুলো দেখেছি সেগুলো এত ছোট ছিল যে আমি হাত দিয়ে ঘরের ছাদ ধরতে পারতাম শুধু উচ্চতাই নয় আকারেও রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের ঘর ছিল বেশ ছোট রসুল্লাহ সালু যখন আই সর আনহার ঘরে সালাত আদায় করতেন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 কেউ পরামর্শ দিল খ্রিস্টানদের মত করে ঘণ্টা ব্যবহার করা অথবা মদিনার ইহুদিরা যেভাবে হর্ন ব্যবহার করত সেরকম কিছু করা কোন প্রস্তাবই রসুল্লাহ সাল্লু আলিয়াস্লামের মনপুত হল না এমন সময় রসুল্লাহর একজন সাহাবি আব্দুল্লাহ বিন জাইদ রাদু আনহু একটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একটি লোক একটি ঘন্টা বহন করছে তা দেখে তিনি ওই লোকের কাছে ঘণ্টাটির দাম জানতে চান লোকটি আবদুল্লাহকে জিজ্ঞেস করল তুমি কেন ঘন্টাটা চাও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 একাধিক ব্যক্তি একই স্বপ্ন দেখার অর্থ হল স্বপ্নটি সত্য সেই থেকে আজান ইসলামের গুরুত্বপূর্ণ প্রতীকসমূহ একটি যে সব জায়গায় প্রকাশ্যে আজান দেওয়া হয় সে সব জায়গায় ইসলাম ও মুসলিমদের উপস্থিতি আছে এমনটা ধরে নেওয়া হয় আমরা এবার জানার চেষ্টা করব রসুল্লাহ সাল্লু আলিহুয়া খুদ্া কেমন ছিল মদিনায় আসার পর আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লাম জুম্মার সালাতের খুদ্া নিয়ে একাধিক বর্ণনা পাওয়া যায় আমরা এর মধ্যে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 আল্লাহ <الذين> وأمروا وأمروا وَنَهَوْا عَنِ ও وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ তারা হলো এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য প্রতিষ্ঠা করা সালাদ প্রতিষ্ঠা করার এই কাজ শুরু হয়েছিল মসজিদ নির্মাণের মধ্য দিয়ে মসজিদের নির্মাণ কাজে রসুল্লাহ সাল্লাহু আলাই স্বশরীরে শ্রম দিয়েছেন তিনি আর অন্য দশজনের মতো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 পবিত্রতা লাভকারী ভালোবাসেন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 বর্তমান সময়ে মসজিদকে শুধুমাত্র ইবাদতার স্থান মনে করা হলেও রসুল যুগে মসজিদকে শুধু ইবাদতার স্থান মনে করা হতো না এটি ছিল ধর্মীয় ও সামাজিক স্থান মসজিদ ছিল সমাজের ব্যস্ততম প্রাণ কেন্দ্র দুই নম্বর পয়েন্ট মসজিদ ইট কাঠের নিছক একটি দালান নয় মসজিদের প্রাণ হল মসজিদের ভিতরে থাকা মানুষগুলো করায়নে সেই সব মানুষের প্রশংসা করা হয়েছে যারা আল্লাহ আল্লাহতালার ঘর মসজিদে অবস্থান করে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 এখানেই রসুল্লাহ সাল্লাহ আলহাম কথা পাতিত আলোচনা করতেন সাহবাগন মসজিদে একসাথে বসে আল্লাহ করতেন ন মুসলিমরা মসজিদে এসে ইসলাম সম্পর্কে নিজ গিয়ে ইসলামের দাওয়াত দিত মসজিদ ছিল এলম গ্রহণের স্থান চার নম্বর পয়েন্ট রসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন যদি মানুষ আল্লাহ তালার ঘরে অর্থাৎ মসজিদে একত্রে বসে আল্লাহ তালার কিতাব অধ্যয়ন করে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 আমিরের হাতে জিহাদের পতাকা তল দেওয়া হতো মসজিদ থেকেই আট নম্বর পয়েন্ট মসজিদ হলো দাওয়াতের স্থান ইয়েমেন থেকে আগত খ্রিস্টানরা মসজিদে অবস্থান করেছিল তারা সেখানে অবস্থানকালে মুসলিমদের ইবাদতরত অবস্থায় দেখতে পেত এবং মুসলিমদের সাথে রসুল্লাহ সাল্লু আলহিাস্লামের আলোচনাও শুনতে পেয়েছিল এ থেকে বোঝা যায় শর্ত সাপেক্ষে অমুসলিমরা মসজিদে প্রবেশের অনুমতি পেতে পারে মসজিদের নবাব ছিল খুবই সাদামাটা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 ওই মসজিদে উল্লেখ করতে শুনেছি হাদিস মুসলিমে বর্ণিত্যতীত অন্য যে আমার মসজিদে এক হাজার ওয়াক্ত সালাত অপেক্ষা উত্তম এর মানে হলো কেউ যদি মসজিদে নববীতে একবার ঈশার সালাত আদায় করেন তাহলে সেই এক ওয়াক্ত সালাতের সবাব অন্য মসজিদে তিরাশি বছর ধরে এইশার সালাত আদায় করার মতো হবে রসুল্লাহ আলহামের মসজিদে সালাত আদায়ের এই হল ফজিলত রসুল্লাহু আলহাম আরো বলেছেন সফরের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে তোমাদের ভ্রমণ করা উচিত নয় মসজিদ তিনটি হল আল মসজিদুল হারাম অথবা কাবা আল মসজিদুল আকসা অথবা জেরুসালাম এ মসজিদ আর আমার এই মসজিদ মসজিদে নবাবি রসুল সাল্লু আলহাম আরও বলেছেন জান্নাতের বাগানগুলোর মাঝে একটি বাগান আছে সেটি আমার বাড়ি আর আমার মসজিদের মেম্বারের মাঝে অবস্থিত আর আমার মেম্বারটি আছে একটি ঝর্নার মাঝে আলকাউসার। আমরা একটু আগেই উল্লেখ করেছিলাম আহলুসুফার কথা জেনে নেওয়া যাক এই আহলুসুফা কারা যখন কেবলা উত্তর দিকে অর্থাৎ জেরুসালেম বরাবর ছিল তখন মসজিদ নবমের পাশে ছায়ার জন্য একটি ছাউনি তৈরি করা হয় সেই ছাউনিটি আর নামে পরিচিত ছিল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 আবু হাই রাজি আল্লাহ আহু তার দিনই পড়াশোনার জন্য ফুল টাইমের পর্যালোচনা করার মতো সময় পেতেন তিনি রাতের তিন ভাগে ভাগ করতেন এক অংশ ছিল ঘুমানোর জন্য জন্য আরেক অংশ সারাদিন তিনি রসুল্লাহ আলিহাস্লামের যত হাদিস শুনেছেন তা নিয়ে পর্যালোচনা করতেন যখন অন্যান্য মুহাজির ও আনসারকন ব্যবসা ও ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তখন আবু হরাই রাজি আনহু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 ফলে ফাতেমারাদহ তার পিতার কাছে গিয়ে একজন দাসের জন্য অনুরোধ করলেন রসুল্লাহ আলী হাসাল্লাম বললেন আমি তোমাকে কোনো দাস দিতে পারছি না কারণ আমি সুফাবাসীদের খালি পেটে থাকতে দিতে পারি না তাদের জন্য খরচ করার মতো আমার কাছে টাকা এখন নেই আমি এই দাসদের বিক্রি করে দেব আর সেই টাকা তাদের জন্য ব্যয় করব। এ থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম আহলু সুফার জন্য কতটা চিন্তিত ছিলেন যখন নবীজি সাল্লু আলিহাস্লামের নাতি হাসান জন্ম নিলেন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 আহলুসুফার আরেকজন সদস্য হলেন হুদাইফ আবিন ইয়ামান রাজিউল্লাহ আনহু তিনি শেষ জামানার অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন আহলুসুফাদের মধ্যে অনেকেই জিহাদে অংশ নিতেন এমনকি কেউ কেউ বদরের যুদ্ধে শহীদ হয়েছেন যেমন সফওয়ান ইবেন বাইদা রাদহু খোরাই মেবেন ফাতিক আল আস্তি রদুল্লাহ আনহু খুবাই মেবেন ইয়াসাফ রানহু সালাম ইবেন ওমায়র রাদেলিল্লাহ আনহু এবং হারিস ইবেন আনুমান আল আনসারি রাদ আনহু অন্যদের মধ্যে অনেকে অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন যেমন হানজলা আল হাসিল রদুল্লাহ আনহু অনেকে হুদৈবিয়া সন্ধ্যে সময় উপস্থিত ছিলেন যেমন জুরহুদ বিন খোয়ালিদ রাদিল্লা ওয়ানহ এবং আবু সারিরা আল গাফারি রদানহ সাকিফ আমার রদো খাইবার যুদ্ধে শহীদ হন আব্দ বিন বিজাদাইন রানহ তাবকের যুদ্ধে শহীদ হন আর সলিম মামুলা আবু হুদাইফা রদুল্লাহ ওয়ানহ এবং জায়দিন আল খাত্তাপ রদানহ শহীদ হন ইয়ামার যুদ্ধে তাদের অনেকেই জীবিকা নির্বাহের জন্য খেজুরের বীজ সংগ্রহ করে পশু পাখির খাবার হিসেবে বিক্রি করতেন তারা জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম করার চেষ্টা করতেন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 কিন্তু তারপরেও তারা সমাজে কল্যাণমূলক সেবাগুলো চালু রেখেছেন আফ যারা থাকতেন তারা আল আল সারদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন সমাজের মানুষদের বিভিন্ন প্রকার প্রয়োজন মেটানো এক ধরনের দাওয়াত উবদায় ইবলুসলামী তাদের আহু বর্ণনা করেন যখন রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম খুব ব্যস্ত হয়ে পড়তেন তখন তিনি নমুসলিমদের দায়িত্ব আমাদের কাছে ন্যাস্ত করতেন যখন কোন ন মুসলিম কাছে আসত তখন তিনি ব্যস্ত থাকলে আমাদের কাছে তাকে কোরআন শিক্ষা দেয়ার জন্য পাঠিয়ে দিতেন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 যেমন আবু হুরাইরা রাজ আনহু ছিলেন আহলুসুফার আরিফ আরিফ হলেন কোন দলের প্রতিনিধি অথবা তাদের যাবতীয় প্রয়োজন মূল নেতাকে জানানো ব্যবস্থা করে আবু হুরাই আনহু আহুলুসুফার প্রতিনিধি ছিলেন রসুল্লাহু আলী আসাল্লাম আহুলসুফাকে কোনো সংবাদ দিতে বা কিছু বলতে চাইলে আবু হুরাইরার কাছে সংবাদ পাঠাতেন আহুলসুফার ব্যাপারে একটি ভুল ধারণার অপনতনের মাধ্যমে আমরা আজকের পর্ব শেষ করব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 একটি নিরাপদ ভূমি খুঁজে পাওয়া ছিল হিজরতের উদ্দেশ্য কিন্তু সেটাই শেষ কথা নয় যদি নিরাপদে আল্লাহর ইবাদত করাটাই কেবল শরিয়ার মাকসাদ হতো তবে সবাই মিলে চলে গেলেই পারতেন কিন্তু দিন ইসলাম মুসলিমদের প্রতিরক্ষার সাথে সাথে দুনিয়ার বকে আধিপত্য বিস্তার করতে এসেছে ইসলামের জন্য নিরাপদ ঘাঁটি স্থাপন করার পর দায়িত্ব হল ইসলামকে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া তাই নবীজি সাল্লু আলহাসাল্লাম মোদিনায় এসেই নতুন উদ্যমে একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি স্থাপনে মন দিয়েছেন যেই রাষ্ট্রটি পৃথিবীর সর্বত্র ইসলামকে পৌঁছে দেবে দাওয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ রপিল মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com slash raindrops our youtube channel www.youtube.com slash